সাহাবাহিকামকে আল্লাহ পাক সমস্ত নদীদের সাহাবাদেরকে আল্লাহ যদিও তারা ফয়তানের থেকে হেফাজত ছিলেন না কোরআনই আছে আল্লাহ পাক প্রত্যেক ব্যক্তিকে পয়দা করার সাথে সাথে ওলাহু করিন একজন করিনও পয়দা করেছে বলছে যে আমার করিন মুসলমান হয়ে গেছে কিন্তু বাকি কারো সম্বন্ধে পাওয়া যায় না কোন সাহাবাইক রামের করিন মুসলমান হয়ে গেছে আপনি এই জন্য বেড়ে দুস্ত সাহাবাইক্রামের শতান কিন্তু মুসলমান হয় কিন্তু আমালের দ্বারা ওনারা হেফাজত নিজেকে হেফাজত করে দিচ্ছে যার কারণে আল্লাহ পাক উনাদের মদাহ আর তারিফ দ্বারা কোরআন ভরছে কেননা যে যত বড় তার নকস তত বড় তার সাথে করিনও তত বড় কিন্তু নিজেকে হেফাজত করার জন্য আল্লাহ পাক দু জিনিস থেকে হেফাজতের আসবাব দিতে নফ্সের থেকে হেফাজতেরও আসবাব আল্লাহ করিম থেকে হেফাজতের আসবাব আল্লাহাক দিচ্ছে কেননা নফস আর শয়তান যেই কাজের দ্বারা সবচেয়ে বেশি বিতাড়িত হয় আর সবচেয়ে বেশি কমর ভাঙ্গে ওই কাজ হলো মেরে দোস্ত মানিয়া না মানিয়ে তুলো দাওয়াতের কাজ দিনের মেহান্ন বোখারিত আছে বাবুল আজানের ভিতরে সমস্ত আদিসের কিতাবে আছে যে শয়তান কোন আমল দ্বারা তার পিসের রাস্তা দিয়ে বাতাস বাহির হয় না ইল্লা দাওয়াতের কাম্মা লাগব না আইপিএস বন্দোবস্ত করতেছে চিন্তা করে বাতাস বাহির হয় দাওয়াতে তাম্মার কারণে আজানের কারণে ঠিক না আর আজানের কে আল্লা রসুর দাওয়াতে তাম্মা বলছে ঠিক না আল্লাহ আব্বাহি দাওয়াতি তাম্মা শয়তাল মেরে বুঝত সবচেয়ে বেশি শয়তালের কমর বাঙ্গে দাওয়াতের দ্বারা আর নফ্সের কমর বাঙে সবচেয়ে বেশি মোখালেপে নফ্সের দ্বারা নক্সের দ্রুত বেশি মোখালেপ করবে নক্সের কমর বাঙে এই জন্য ইমাম মকদাসি লেগছে যে কোন ব্যক্তি যদি আনানিয়াতের থেকে বাইরে আনানিয়াতের হওয়ার আনানিয়াতের থেকে বাইর হওয়া যায় যখন মানুষ আখলাখওয়ালা হয় তখনই আনানিয়াতের থেকে বাইরে আজন্যুজুস্তানের সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহ এক বিষয় করছে ইন্না কালা আলহুকিনের দুই জিনিসের প্রশংসা কোরআনের ভিতরে সবচেয়ে বেশি আছে আলা একটা হল ইন্না কালা আলহ খুলুকিন আর আরেকটা হলো ফা হল ফাস আপনি আমাদের চোখের কুটু হুজুরের খবরের কারণে আল্লাপাক নিজেই ঘোষণা করছে ফার্স্ট আইনই না আপনি আমাদের চোখের পুটুন আরেকটু লোক হুজুর আখ লাখ আখ লাখ ছাড়া কোন ব্যক্তি আনানি হাতের থেকে যে ব্যক্তি আনানি থেকে বাইরেতে না পারলো সে কোনোদিন তার নক্সের হাতের থেকে বাঁচতে পারবে নফসের হাতের টিকা বাচ্চা আর শানের টিকা বাচ্চা এই দুটা সাহাবাই ক্রাম একটা মুখালেপাত এক জিনিসের ভিতরে দুই জিনিস বলতে পারেন কিন্তু এক জিনিসই পুরাণের ভিতরে আর সাহাবাই ক্রামের প্রশংসা আল্লাহ বলছে স্বামী وأطعنا سمعنا آمن الرسول بما همفل بي آمن الرسول بما همفل إليه من ربه والمقدنون كل آمن بالله وملائكته وكتبه ورسلي لا نبرك بين أحد من رسلي وقالوا سمعنا وأطعنا سمعنا وأطعنا সাহাবায় কেরামের হা বাতিল যার দ্বারা হুজু ছিলাম তাদেরকে বলছে খায়রুল এই মিয়ারে তারা করছে শুধু স্বামী এনা ওয়া তাহা না হুলুসলাম সোনা রাংটি আমাকে না করতে এটা মহিলার জন্য যায় এই জেহেনি তার আসে নাই সে ওই মসজিদে খুলতে সবাই সামনে এটা ফেলায় ঠিকই ঠিক না উপরে কারেন্ট নাই একজন যদি উপরে খবর রাখে যের ব্যাপার এই জন্য মেরে বস্ত এই দুই জিনিসের প্রত্যেক হাত থেকে যত আমি আমার হেফাজত না করতে পারব ততক্ষণ পর্যন্ত মতলুবা জিনিস হাসেল হবে আমাদের মতলু কিন্তু একটাই আমাদের সবার মতলব কি একটা শতান দুঃমন আল্লাহর দুঃশন শৈতান ও আল্লাহ দু আর আমাদের মতলু হলো রেজায় মাওলা রেজায়ে মাওলা সম্ভব না যত মধ্যে দুই জিনিসের থেকে বাহির না হইতে পারে একটা হল নকশের হাতের থেকে আমি নিষ্কৃতি না পাব আর শয়তান থেকে যতক্ষণ পর্যন্ত আমার হেফাজত না হবে আর নাতের টিকা বাহির হওয়ার রাস্তা হলো আখ আর আখলাকের লাখের উপরে উঠার রাস্তা সবচেয়ে বড় রাস্তা হলো কিবির মানুষের ভিতরে নকশই পয়দা করে কিবির কিন্তু কোন জিনিস পয়দা কোনো সিফাত পায়দা করে না নকশা পয়দা করে তার নকশের শিকার কিবিরের শিকার হয়েছে কিবিরের শিকারই ওঠে না তার ভিতরে এলে মারেফত কম ছিল না মারেফত শয়তানের ভিতরে কম ছিল না যদি মার কমই থাকত তাহলে তাকে টউসুল মালাইকা বলা হত না ব্রেস্টাদের মাথার টাচ उस बोलाउे मारेपर सबकि नक्शे धुकाय से कोई पा जाता যার কারণে কিবির বাঁচার জন্য আখলাখ আখলাখ তারা কেউ কিবির আনানিয়াতের থেকে বাঁচতে পারবে না আনানিয়াতেই মানুষকে কিবিরের উপরে উঠে এবং এটার জন্য আখলাখ হল সবচেয়ে বড় জিনিসে দোস্ত আসলে দুই জিনিসের দিকে পাক নবীদেরকে পাক করত আর নবী শাহাবা এ কিরামকে আল্লাহ মাহফুজ করছেন সেই জন্য নবী মাসুম সাহাবা মাহফুজ নবী মাসুম সাহাবা মাহফুজ সাহাবার সংরক্ষ আল্লাহ সংরক্ষণ করতেন আর সংরক্ষণ করছেন শুধু ওই দুই শব্দের কারণে স্বামী এরা ও আসাম শুনছে তামান শুনছে তাই মানছে মানার ভিতরে তাদের কোনো কমি ছিল না আমরা যত বড় আমাদের সাথে পাতলা চড়তে পারে না আর আরেকটা খুব মোটা তাজা আরেকজনের খুব মোটা সাজা জিজ্ঞেস করছি তুই এত মোটা কিনলে দেখ আমরা যার জন্য যার সাথে নির্ধারিত করছে তার সাথে দিনের কোন ভুলবালা নেই সেও খায় আমিও খাই সেও ঘুমায় আমিও ঘুমাই যে তার স্ত্রীর কাছে যখন সে যায় তো আমিও যাই তো বলছে তুই তো দুর্বল কেন বলে ও তো এরকম আমাকে কোথাও চান্স দেয় না কোথাও চান্স দেয় ও খায় আমি না খায় কি ও ঘুমায় আমি না ঘুমায় থাকি ও আমাকে চান্স দেয় না বিয় আমি তো না খাইছি না খাইতে দুর্বল হয়ে আসলে নফ্স আর শয়তান থেকে সাহায় গ্রাম ছিল মাহফুস নবীরা ছিল মাসুমায় আমরা যে রাস্তায় নামছি শয়তানকে ভাঙ্গার রাস্তা হইল দাওয়াত যে যত বেশি দাওয়াতকে দাওয়াত ওটা অন্য জিনিসের দাওয়াত শুধু দাওয়াত ইলাল্লাহ দাওয়াত্লা দাওয়াতাল মিলাত আছে রসিদার থেকে শোনা যায় না এই জন্য এটা আছে রসুল নক্সকে ভাঙে শে ভাঙ্গে দাওয়াত ভাঙে হুজুস ইসলামের এপাত নবীদের এত নক্সকে বিলকুল ভেঙা দেয় এই জন্য হুজুলস তো উমর রাহত যখন বলছে যে সব জিনিস চেষ্টা ভালোবাসি আমার লোকের না মনে আমার না আমার জানের ঠিকানা তখন বলছে এখনো তোমার হয় নাই পুরা যখন বলছে যে আমার আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসিস তখনই বলছে হাই ইয়া উমর হা ইয়া ওমর হায়া উমর হলে এখন ঠিক আছে মোহাবতে রসুল এ তো আছে রসুল ंगा जाए तो जत बे दावत दीबी ती शान कमर भांगे शयतान सब हावी हवार्षमता राखे बड़ बड़ आवेद के पर्तंत शयतान बड़ बड़ जहाद के पर्यत शयान पल्ट आबू अब्दुल्ला क्रिस्ा बसुर बड़ो बड़ो आबेद बड़ बड़े बड़ बड़ी पटकैया दी आज पायी शयतान हाथों पटकानी खेई बहुत कम नबी आज पर्त शान हाथ पटकानी खाए नबी दायी शयतान दायर उपरि हावी होते গাছ কাটার কিসা আছে না আমরা তো নামে বালাজারি গাছ কাটার কিন্তু স্নান হাবিয়েছে কোন দিন যেদিন পয়সা লোভে পড়ছে এতদিন তো আল্লাহর জন্য করতেছিল দাওয়াত ই শানের কমরকে বানবে দায়ের উপরে কোনদিন শয়তান হাবিয়ে যদি সে দাওয়াতকে মকসাদ বানায় আর এখলাথের চাদর বিয়া করে দুটা সত্ত্বে মকসদ বানাইতে হবে আর এখলা চাদর পড়াইতে হবে দুটা ছাড়া তার দাওয়া তো কবুল না এই দুটার সাথে যখন দাওয়াত দিবে এখলাথ আর মকসাদ এর উপরে শয়তান কোনদিন হাবি হতে পারবে না কমর ভাঙবেই হাদিস এটি বুঝাইতে চাই যে শয়তান তার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না ইল্লা বাঘা ছাড়া তার কোন রাস্তা নেই আর বাঘতে হইলেও হাওয়া বহিরা বাড়তে হবে মানে বাগার গতিটা এতটুকু বেশি যে হাওয়া বাহির হয়েছে शयतानर कमर बांगलार हल्के शर्त एखला আরেকটা হল এলেন্দ্র সাহাবাহাম দাওয়াতের ভিতরে মোখলেসও ছিলেন আবার দাওয়াত সবাই ছিলেন দাওয়াত জিন্দগির মাসাদ আর দাওয়াত দাওয়াতের ভিতরে এরা ছিল বিলকুল মুখলেশ বিলকুল মুখলেস একলা দাওয়াত দিয়ে চলতেছে আর দাওয়া তাদের জিন্দগির মকসাদ এই জন্যই কোস্ধিকদি আল্লাহন বলছে আয়ান কুসুদ্দিনে হাই দিন ঘটবে আর আমি জিন্দা থাকবো এই দুটা একসাথে হওয়া সম্ভব নয় অসম্ভব জিনিস আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই দিন ঘটবে আর আমি জিন্দা এটা তো সম্ভব না এটা তো সম্ভব না এই জন্য উম্লা তুল প্রথম ইসলামের ভিতরে বলছে আমি মুসলমান আর আরফি এটা হইতে পারে না আমি মুসলমান আর আরফি এটা হইতে পারে না আমি মুসলমান যখন তো আবাদত এলানিয়া হবে আর মখফি হবে না দাঁড়ে আর কামে আর নামাজ হবে না নামাজ হবে ভাইতুল্লাহ সাহেব দাওয়াতের ভিতরে ওনারা এটা মকসদ ছিল আর দাওয়াতের উনারা এখলাসের সাথে দাওয়াতের ভিতরে উনারা মুখলে ছিলেন যার কারণে আল্লাহ পাক উনাদেরকে হেফাজত করছে বলছে এহসান করে বলেসান হাদিস আবুদুল্লা কান না কত হাজা হুয় এহসান ঠিক না এটাই হলো এসে তুমি দেখতেছো তুমি যদি নাও দেখো কম সে কম সে দেখতেছে ঠিক নাহম বি মহাজির তবাহান যে তর্জমা এই এস্তানের ওই তর্জমা সাহাবায় কিরাম দাওয়াতকে জিন্দগির মস্ত বানাইছে আর এখলাসের সাথে দাওয়াত দিতে খলাসের সাথে দাওয়াত দেওয়ার জন্য মুখলেস কিভাবে এটা বুঝার উসুল আছে এখলাস যেটা ওটা কোরআনে উসুল আছে আচর আছে আজর সামান আজরান শব্দ আনছে চিফ কুরানে যত জায়গায় আজর আছে আজরের যে মানা এইখানে না দাওয়াতের ভিতরে দুনিয়ার কোন স্বার্থ আছে না তোমাদের মাধ্যমে এরা আখেরাতের কিছু চায় দুনিয়াও চায় না তোমাদের মাধ্যমে এরা আখেরাতও চায় না سيرم علي رضي الله تعالى نخواه يقول سيرم لا نريد منكم شكورا ولا جزاء ولا شكورا, جزاء ولا شكورا, شكورا, شكورا إنما نتعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا هم لا جزاء وشكور وشكنا نتعمكم لوجه الله আমাদের উপরে তোমাদেরকে খাওয়ানো এটা আল্লাহর আমরের ভিতরে রেজা আছে আমরের বেড়ে কিন্তু রেজা নেই নুরি দুজা শুকুরিও তৈমু কুমলি ছিল কেন আল্লাহর হুকুম আতুল বা ইসাল ফকির হুকুম আমরা হুকুমের দিকে দেখছি এখলাত কখন বুঝা যাবে যখন দুনিয়া বিয়ে কোন স্বার্থ নাই তোমার মাধ্যমে আমি অন্য জায়গায় কিছু এক কদম আগে বাড়তে চাই না এটা আল্লাহ আজরান ইয়ার কম ইত্যাদিউল হাবিবর কথা উসুল আল্লাহ আলসে করে يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون لا لا يسألكم أجرا لأن عجر أخرى بيه تماماً حتىنا عجر دنيا بيه ذنباً لروتو مينا بيداً تماماً تخصيح مدر كذو چاواتا واني في دولة يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا জন্য হাদিসের ভিতরে আছে অন্য ব্যাপারে দাওয়াত এরকম কোন রেবায়ত দাওয়াতের বদৌল কিছু নিচ্ছেন এরকম কোন রেবায়ত নেই প্রায়াতবাই আছে না কোন হাদিসের গীতা মেরে দুস্তিম কামের জন্য আমরা প্রথমগুলো আমার কথাই ছিল যে আমরা বড় আমাদের লকস বড় আমাদের সতেরকালীনও বড় এটা থেকে হেফাজত জরুরি সাহাবাইকেরা মাহফুজ ছিলেন আমরা মাহফুজ না আমরা হাতারের ভিতরে আছি সাহাবাইকেরাম তো গুণের মাধ্যমে আল্লাহ ওনাদেরকে মাহফুজ করতেন निजा महफूज होते चाह हल महफुज हवा द्वितीय हवा सब हार हेदायत दावा आल्ला पाक चार्ट जिन रखते क्या লাইনের মুজাহ সফরের ভিতরে আল্লাহ চাকাতি সফরে আল্লাহ হদায়ত দিবে জাহাদু বিনা পুতাল হদায়ত দিবে দ্বিতীয় আল্লাহ তাকে দ্বিতীয় তাকে আল্লাহ এলএম দিবে প্রথম হল তাকে আল্লাহ ইমান দিবে হদায়ত দিবে দ্বিতীয় আল্লাহ তাকে এলএম দিবে তৃতীয় আল্লাহ তাকে দন দিবে দনি বানাবে দনের অর্থ মাল না দনের অর্থ হল আল্লাহ তাকে জামিয়ে মখলুকাত থেকে মোস্তাবি বানাবে জামিয়ে মখলুকাত থেকে সে নি কোন মখলুকে সে মোহতাজ হবে না যখন সে জামিয়ে মখ্লুকাত থেকে মোস্তাবি হবে তখন আরেকটা জিনিস আল্লাহ তাকে গিফট দিবেন সেটা হলো জামিয়ে মখলুকাত তখন তার হবে জন্য ইলিয় সাহতুল্লাহ বলতেন তাস্ফির আলম খান মা আমরা তো অনেক তর্জমা করছেন আল্লাহ তাকে মোস্তাগনি বানাবে কানি বানাই দিবে এজন্য সাহাবা কলাম কারো মোহতাজ ছিলেন না কারো মোহতাজ না সব মকলুক থেকে মুস্তাক্নি এখন সব মখলুক তাদের তাবে ম্যাগও তাবে সমুদ্র তাবে অগ্নিগিরিও তাবে ভূমি ভূমিকম্পও তাবে নদীও তাবে সব তাদের অনুগত্য বাঘট তাদের অনুগত্য সব তাদের অনুগত্য ওই যে ওই মালনা হুল মাওলা ফালাহুল কুল সব অনুগত হয়ে চুর্থ হলো আল্লাহ তাকে অপরের হদায়তের সবক বানাবে সাহাবা ক্রাম জমিয়ে কায়ে ইনসানিয়তের হদায়তের সব ছিলেন জারকারনি আল্লাহ বসে পাইন আমানু বি মিতি মা আমি দাও আল্লাহ কেনার হেদায়তের সবক সেই হেদায়তওয়ালা হাদা না আল্লাহ পাইছি আমি পঞ্চমটা আমার পক্ষের শিকার চারটা যখন পাইছি তো পঞ্চম তো পামুক খুঁজতে খুঁজতে যে আল্লাহ এদের দ্বারা সারা দুনিয়া হেদায়তের হাওয়া চালাচ্ছে জন্য ভাই আমরা আসলে তো আওয়ামের জমাত না জমাত হল ওলামাদের ঠিক না জমাতের খাতার উপরে কি লেখা আছে ওলামাদের জমাত মাদ্রাসার মেহান্নের জন্য ঠিক না সাধারণ দুই চার জন্য যা আমরা দৈরা নিয়ে আসছি কেন নিয়ে আসছি বড়দের কথায় নিয়ে আসছি যে তোমাদের মেহান্ন করতে যায় যে তোমাদের খেদমতের দরকার হবে এদেরকে তোমরা নিয়ে যাও যাতে এরা তোমাদের দুনিয়ার সামান্য জরুরতকে পুরা করে দিতে পারে এদিন আনা কি বলেন হ্যাঁ বুঝেন না আমার কথা রবি লোক সাহেব তো এটাই বলছে যে আরো চারদিন বেশি বেরো এদেরকে আনার উদ্দেশ্য হল এরা যেন খ্যাতমত জরুরতকে আঞ্জাম দিতে পারে আসলে জমাৎ কিন্তু ওলামাদের জমাতের নকল হরকত উঠা বসা চলা ফিরা কথা বার্তা এরকম হইতে হবে এবং দুনিয়ার বাসা জানতেন না এবং সারা দুনিয়ায় দিন পৌঁছেছে দুনিয়াওয়ালা যেখানে যেখানে গেছেন সবাইকে নিজের বাসা শিখাইছেন ওদের বাসা শিখেন ঠিক না সব দেশ আলাদেশকে নিজের ভাষা শিখাইয়া ওই দেশকে আরব বানিয়ে দিছে এই দেশগুলো তো আরবি ছিল না ছিল ওই চাঁদ আফ্রিকার কালা দেশ আরব করছে গা কিন্তু আরবি লিবিয়া ছিল বর্বর মরক্ষ ছিল বর্বর জাচায় ছিল বর্বর এদের এখনো বাড়া বেড়া ভাষা আছে কিন্তু এদেরকে আরব বানিয়েছে মেরে দোস্ত আমাদের জামাত কিন্তু মখসুস জমা আমাদের উঠা বসা চলা ফেরা নকল হরকত কিছু এরকম ইঞ্চি মাইপা হইতে হবে ইঞ্চি মাইপা যে মানুষ আমাদেরকে দেখা যেরকম সাহাবায়কামকে দেখা আমি ওই দিন এক অফিসে গেছি তাহাদি সে নামত হিসাবে বলতেছি তো মেঘনা দিন বঙ্গবন্ধু কলেজে গেছি আমি বৃহস্পতিবারে গেছি আমি पड़े भालो। तो बृहस्पतिवार सकाले गेपुर जागारिम आधा घंटा जखी आगे खाली खारिया तो गठन पर निजेस हजूर अपना चाहते मन कि चीजें আমরা ছিলাম জন আদিং ছিলেন আপনাদেরকে আমি এরম চেয়েছি আপনারা মনে কিছু নিয়ন্তেন সবাই সম্বোধন করে আমরা তিনজন ছিলাম আপনি করে দেখে এই জন্য চেতেছি আপনাদের দেখা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগতেছে ভিতর দেখা যে আপনারা কিরম মানুষ আমরা কিরম মানুষ কিন্তু এটা তো আমার গুন না এটা তো হুজুর দাড়ি হুজরমা হুজুর ভিতরে লাগাই দিচ্ছে না আনোয়ারশাহ কাশ্মীর স্টেশনে দাঁড়া রয়েছে দেশের স্টেশনে তো এক হিন্দু কাশ্মীর রহমত খুব সুন্দর ছিলেন কাশ্মীরের মানুষ তো আনজার শাহে দেখছেন আপনারা আন্দা শাহ কিছুই ছিলেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ এত সুন্দর ছিলেন আর নাফিস তো বৃহত্তের ছিলেন নাফিস পরিপাটি ছিল একবারে পোশাক আশাক সব সবকিছু পরিপাটি ওনাকে এক হিন্দু মৈখানে দাঁড়ায় মুসলমান হইছে জিজ্ঞেস করে তুই মুসলমান হইনা কেন বলে এই চেহারা চেহারা হইতেই পারে না ঠিক হুজুসলামের কি বলছে হাজাগাদ আজকে ওনারই এক অনুসারী রে কি বলতেছে যে এটা মিথ্যাবাদী চেহারা হইতেই পারে এই না এই জন্য সাহাবাই কেরাম কিন্তু আমল দ্বারা মানুষকে কনভার্ট করতেন উঠা বসা রূপরেখা খাওয়া লাওয়া কথাবার্তা এই জিনিস দিয়ে আকর্ষিত করছে আর কোন জিনিস দিয়ে আকর্ষিত করেনি এই জন্য আমার কাছে একটা কিতাব আছে এটার ভিতরে অনেক সাহাবাই গ্রামের খোদবা আছে কিন্তু আমি মাঝে মাঝে আমাদের আকাবের খোদবা মিলায় দেখি যে আকাবেডের খোঁতবার সামনে সাহাবাই গ্রামের আলফাস বিলকুল সাদা আশিটা কোন আলফাসই না সাহাবাই গ্রামের আলফাসগুলো একবারে সাত আশিটা কিন্তু আমাদের খোদবাই ভিতরে অনেক খোদবা আছে না ওরা দেখেন কত আলি শান আলফাজ জামে মানে ইয়াত সাদা সিধা আলফাজি বেদের দাঁড়াই কি বলতেছে মান কানাই আুধু মুহাম্মদ আলফা মুহাম্মদুল মাত সাদা সিদা আলফাজ না কোন বড় টর আলফাজ না যে মোহাম্মদ করতো সে তো মরে গেছে কোনদিন মরবে না এই তো আলফাজ সাদা সিদা আলফাজ কিন্তু সারা দুনিয়া ওনাদের পেতে ঘটছে কেন সারা দুনিয়াকে ওনারা উল্টাইছে কোন জিনিস দিয়া শুধু মেরে ওনাদের আচরণ কথা বার্তা উঠা বসা চলা ফিরা সব ইঞ্চি মাপের মাইপা ইঞ্চি মাপ আমাদের জমা কিন্তু খসুসি আমি দুই তিন দিন ধরে আজকে লক্ষ্য করতেছি এই জন্যই আজকে আমি এটা আপনাদের সামনে তুলতে চেয়েছি যে আমাদের কিন্তু মাইপা চলতে কথা কথাবার্তা উঠা বসা চলা ফিরা আমরা এক আলী নিসবত নিয়ে আসছি দাওয়াতের নিস্পত কালকা মনে হয় বলছি যে দাওয়াতের নিস্পতের ইস্তেকবাল হলো আলমী ইস্তেকবাল সমস্ত লাইনের ইস্তেকবাল খুশি তার লোক আছে তো তার ইস্তেকবাল করবে কিন্তু দাওয়াতের ইস্তেকবাল হাত্তাকে কাফেরের দেশে পর্যন্ত উমুনি ইস্তেকবার स्पेन् जो ढुकते मरक्केज्तेमा कर स्पेने ढुकते पासपोर्ट सीज करपे पाकिस्तान एक जमात के जेलखाना जमत ए जेलखाना बारो बसा गई जेलखाना जमते स्प खराब छुतेमा तो करते ही আমরা যখন ফিরতেছি তখন আমাদের পাসপোর্ট সিজ হয়ে গেছে শিপের থেকে নামার সাথে সাথে শিপে যেতে তিন দেশের মুরব্বীদের আমরা সবাই প্রেশান ছিলাম জানে কি কোন কারণ নেই পাসপোর্ট কোন কারণ নেই আলহামদুলিল্লাহ মুরব্বীদের মশুয়ার হয়েছে যে ভাই সবাই সবকিছু আসমানে হয় উপরের দিকে মোতাবাজু আমরা সবাই মোতাবজ ছিলাম আল্লাহর দিকে তসবিহার সবাই বসা বসা পুরা করতেছিল তোদের যে হেড অফিসার ছিল সে আমাদের পাসপোর্ট হাসতে হাসতে নিয়ে আসে নাম ডাকতেছে আর দিতেছে আর বলতেছে তোমাদের পাসপোর্ট কে আটকাবে ইউ আর মেসেঞ্জার অব গড তোমরা তো আল্লাহ রসুর আমরা কি আল্লাহ রসুর ছিলাম तो तो दिलो सिक्का रक्तूको मत जिजेसा सूत्रा कोई पा जपनिस मे बोट केोट के आईना सामने दीक मुसलमान ना क्या से जाने लोकगुल जखी नामे तक ही नामज पड़े क्या जत जमात जाए मालयिया जाए अथवा जत जमात जाए हंगक होया जाए হংকং হয়ে গেল মাগরিবেস্ত হয় মালয়েশিয়া গেল মাগরিবসতে হয় সামনে একটা সূত্রা থাকতে হয় যাতে কেউ গেলেও না হয় আজকে দাওয়াতের নেসবতের উপরে অমিল ইস্তেকাল আর কোনো ইস্তেকবাল নেই মেরে আমাদের চলা ফিরা উঠা বসা আর যে আল্লাহর রাস্তায় আইসা আমলের পাবন্দি না করলো সে বাড়িতে যে করে না এটা একশো ভাগে একশো ভাগ সত্য কিন্তু এমন না যে আমলের পাবন্দি সবের দেখায় করতে হবে না কি হইতে পারে আমার বদমানই করতেছি না আমলের খুব পাবন্দি করা দরকার আর আমরা খুব মাইপা জিপা আমাদের কদম উঠানো এক দ্বারা হবে কি ইনশাল আর একটা আখ্রাপ করবো এলাকার ভিতরে আখ্রাপ করবো পাবলিকের উপরে করবো পাবলিক কিন্তু সবই দেখে যার কারণে পাবলিকের প্রশ্ন এলো হুজুর কার কথা মাননি সবাই যদি এক ডাচে চলত তাহলে এই প্রশ্ন পাবলিকের দিলের ভিতরে আসতে পার কথাই চলিনি পাবলিকের দিলের ভিতরে এই কথা কেন আসছে আমাদের দাঁচ ভিন্ন আমার চলার দাছ ভিন্ন আপনার দাছ ভিন্ন এক দাছ ভিন্ন একটা ভিন্ন তো দেখতেছে সবই ভিন্ন তো পাবলিকের দিলে প্রশ্ন আসে প্রচুর কার কথা মানব খুব খেয়াল রাখে ইনশাল্লাহ করব তো কি বলেন আমরা কিন্তু আমাদের সান না খুব খুব ময়কা চলব আমাদের আম সাথীরা চলে চলুক চলতে পারে কিন্তু আমরা না আল্লা আবাদের সবাইকে আমল করে ট্রাফিকদের বস্তা বাজে গেছে তাড়াতাড়ি খানা খুনার ব্যবস্থা করেন খাতাটা পাইছো দাড়িটা পাইছো